সুদ খাওয়া জায়েজ যেমন ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া তাছাড়া দেশের উন্নতি কোনোভাবে সম্ভব না ব্যাংক না থাকলে আন্তর্জাতিক ব্যবসা সম্ভব নয় এবং সৌদি আরবে অত ব্যাংক আছে এই ব্যাপারে বিশদ জানতে চাই এটা হলো কিছু লোক বলে এটা ওই কিছু লোকের পতোয়া আমরা যেটা বলবো এর উত্তরে সেটা হলো সব ধরনের সুদে হারাম সেটা রাষ্ট্রীয় হোক অরাষ্ট্রীয় হোক যেটাই হোক আল্লাহ আল্লাপাক সুদকে শ্রেণীবাক করেন নাই আল্লাপাক বুঝছেন আহল্ল আল্লাহুল আল্লাহাক ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা সব ধরনের সুদ এবং নবিস কল্লু রেবা কুল্লু রেবা তাহামি আজকে আমার পায়ের নিচে প্রতিত করে দিলাম মাটির সাথে মিশাই দিলাম নবিসাম বলছেন যত রকমের কুল্লু রেবা বলছেন যে যত রকমের রেবা আছে যত রকমের সুদ আছে সব সুদ আমার পায়ের নিচে আজকে প্রতিত করে দিলাম এবং সর্বপ্রথম আমি সুদমুক্ত করলাম রেবা আব্বাস আব্বাসের সুদ কে আমি সর্বপ্রথম সুদের ব্যবসা করতেন আগে ইসলাম গ্রহণের আগে নবী সাল সালাম বললেন যে আমার পরিবার থেকে আমি দিন আগে শুরু করলাম কারণ নবী সাল সাল্লাম নিজে তো আর সুদের ব্যবসা করেন না বা তার স্ত্রীরা করেন না তার মেয়েরা করেন না মেয়ের জামাইরা করেন না তো করতেন কে ওই ছাঁচা তো এই সর্বপ্রথম ছাঁচাটাই বললেন যে আমার পরিবার থেকে সুদ বাদ দিয়ে দিলাম যেখানে বলছেন সেখানে কুল্লু রে বা বলছেন এই জন্য সেটা সৌদি আরব যদি করে সৌদি আরবও সেটা সুদ সৌদি আরবে সব না সৌদি আরব কি শরীয়তের দলিল শরীয়তের দলিল কি শরিয়তের দলিল কোন দেশ না সৌদি আরবের লোকেরা কি করে না করে তাদের হিসাব তারা দিবে আমাদের হিসাব আমরা দিব কিন্তু আমরা দেখব কোরআন আমাদেরও কোরআন তাদেরও সন্না আমাদেরও তাদেরও কিন্তু তাদের আমল আমাদের জন্য দলিল না তো তারা যদি সুদ খায় সেটা সুদ তারা সুদ খাইলে সেটা তো হালাল না আরেকটা হল সৌদি আরবের যে ব্যাংকিং ব্যবস্থাপনা সেটা ইসলামী ব্যাংকিং তবে সেখানে ইন্টারন্যাশনাল কিছু ব্যাংকও আছে ইন্টারন্যাশনাল কিছু সুদী ব্যাংকও আছে যেগুলো একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে আন্তর্জাতিক ব্যবসা জন্য অনুমোদন দিতেই হয় তো যাই হোক মূল কথা হলো আমরা বলবো সুদ হারাম